قُلْ إِن كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبُكُمُ اللَّهَ وَيَغْفِرْ لَكُمْ دُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ شماني تو دشوك من رلي أمار علو چونا چولي عشر سے نبي محمد الرسول الله صلى الله عليه وسلم محبت شمبر کی اي কিছু তথ্যবহুল আলোচনা ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থাপন হয়েছে যেখানে আমি উল্লেখ করেছি যে আল্লাহ নবী সাহসালামের ভালোবাসা ছাড়া পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না এবং আল্লাহনবী সাহসালামের যে ভালোবাসা প্রকাশ করব এ বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা নিয়েই আল্লাহনবী ইসাহামের ভালোবাসা আমরা প্রকাশ করব এবং পদ্ধতি আমরা অবলম্বন করব এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাদের প্রথম যেটা ভালোবাসার মাধ্যম হবে তার প্রতি ইমান নিয়ে আসা এবং উনি যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং ওনার আনুগত্য করা এবং ওনার চেয়ে আগে না বাড়া ওনার আওয়াজের চাইতে উঁচু আওয়াজ না করা এবং অনেক বেশি বেশি ওনার প্রতি দুরুত পেশ করা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলেই যে নবী সাস্লামের যদি সত্যিকার অর্থে আমি ভালোবাসার দাবিদারও হয়ে থাকি তাহলে আমার জন্য করণীয় কাজ সেটা হলেই আল্লাহনবী ইসালামের ওয়সিলা ওনার জন্য জান্নাতে একটি বিশেষ স্থান যে স্থান সম্পর্কে উনি হাদিসে উল্লেখ করেছেন আবদুল্লাহ বিন অমর বিন আস রাজি আল্লাহতালহ তেনার থেকে রেওয়ায়ত উনি বলেন সামিয়ান্নবী ইসালাম ইয়াকুল উনি আল্লাহনবী ইসা নিকট থেকে শুনেছেন আল্লাহ নবী আসসালাম উনি বলেন ইদা সামিয়ায় তুমুল মুদিন ফকুল উম ইসলামা ইয়াকুল যখন তুমি আজান শুনবে তখন আজানে আমার প্রতি একবার দরুদ পেশ করবে আল্লাহ রাবুল আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করেন সুম্মতা এরপরে তোমরা আমার জন্য একটি ওসিলার দোয়া করো চাও আল্লাহ যেন আমাকে সেই ওসিলাটা দান করে জিনিসটা কি বলছেন উনি বলছেন যে জান্নাত একটা নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট স্থান আছে যেটা আল্লাহ পাক তার কোন নেক বান্দাকে দান করবেন আমি আশা রাখি আল্লাহ রব্বুল আরামিন আমাকেই সেই স্থান দান করবেন তবে শোনে রাখো তোমরা যদি সেই ওসিলার জন্য সেই স্থানের জন্য আল্লাহর কাছ থেকে আমার জন্য তোমরা দোয়া করো হাল্লা তাহু শাতি কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব এবং তার জন্য সুপারিশ করা আমার জন্য অাজীব হয়ে যাবে তাহলে হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস বুঝলাম সেটা হলেই আজানের আওয়াজ শোনার পর আজানের উত্তর দিতে হবে এটা একটি বিষয় আর একটি বিষয় সেটা হলেই যে একটি দোয়া আছে সেই দোয়াটি হাদিস থেকে সাব্যস্ত সেই দোয়াটি কি আল্লাহ তো এই দোয়াটিও আমাকে পড়তে হবে এবং এই দোয়ার ভিতরে আল্লাহ নবীসালামের যে জান্নাতে বিশেষ স্থান চাওয়ার জন্য উনি যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সেই চাওয়াটা এই দোয়ার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে এরপরে উনি বলছেন সুম্মা সাল্লু আলাই আমার প্রতি দরুদ পেশ করতে হবে অর্থাৎ আজাহানের পরে মোয়াজিন যা বলে আমরাও তাই বলো এবং আল্লাহ নবী স্লাম দরুদ পেশ করব এবং আমরা পরবর্তীতে এই দোয়াটি পরব তো এখানে আর জিনিস লক্ষণীয় সেটা হলেই যে আমাদেরকে আল্লাহ নবী সালাম বলেছেন যে ইদা সামিউ তুমুল ফাকুলু ফকুল উম ইসলামায়াকুল মোয়াজিন যা বলে তোমরাও তাই বলো আজাহানের উত্তরের ক্ষেত্রে আর একটি স্পষ্ট হাদিস আমাদের সামনে আল্লাহ করেছেন আজানের যেটা উত্তর দিব আল্লাহ নবী সালাম সেটাকেও আরো সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে মুজিন যা বলবে ঠিক আছে সেটা বলো আর তারও মধ্যে কিছু সামান্য পার্থক্য আছে সেটাও আল্লাহ বাস্তবে সেটা আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে বলবে আল্লাহ আকবার আমরা বলবো আল্লাহ আকবর এরপর আল্লাহ ইহ কু আল্লাহ ইহা ইল্লাহদ্দিন যখন বলবে আসাদু আল্লাহ ইহ তখন اذان سروবন করতে বলবে اشهد الله لا اله إلا الله ثم قال اشهد ان محمدا الرسول الله মুয়াজ্জিন যখন বলবে اشهد ان محمدر الرسول الله তখন শ্রোতারাও বলবে اشهد ان محمدر الله ثم قال حي على الصلاه এরপরে মুয়াজ্জিন যখন বলবে حي قال لا حول ولا قوه إلا بالله তখন বলতে لا حول ولا قوه الا بالله حي على উক্ত হাদিস থেকে আমরা আল্লাহ নবীলামের যে আজানের উত্তর দিব এটাও আমরা হাদিস থেকে সুন্দর ব্যাখ্যা সহকারে আমরা বুঝতে পারলাম যে মজিন যা বলে সেটাই আমরা তাই বলবো শুধুমাত্র এবং এটা শোনার পরে এটাকে রিপিট না করে বলি কি সাল্লাহ সাল্লাম তো শরীয়ত মানার ক্ষেত্রে আমাদের এটা জানা উচিত সেটা হলেই যে শরীয়ত যেহেতু আমাদেরকে এই জায়গায় নির্ধারিত বলে দিলেন যে সকল তাহলে এখানে আর একটা জিনিস উল্লেখ করে সেটা হলেই যে আমাদের কিছু ভাইয়েরা আল্লা নবী সালামের যখন নাম শোনেন তখন ওরারা তাদের অঙ্গুলিকে চুমো দিয়ে সেটাকে আবার তারা চোখে স্পর্শ করেন তো এই ক্ষেত্রে আমি বলতে চাই সেটা হলেই যে আমরা শরীয়ত মানার ক্ষেত্রে আমাদের যেটা ফলো করতে হবে সেটা হলো কোরআন এবং হাদিস তো কোরআন এবং হাদিস আমরা রিসার্চ করলে এখানে এর পক্ষে আমরা কোনো দলিল পাই না বিধায় আমাদের জন্য এতটুকুই যথেষ্ট মজিন যা বলেছে আমরা অতটুকুই বলবো এবং এরপরে হাইয়ার সাল্লাহ হাইয়ার ফলার সময় লা আল্লাহ বি বলবো এবং এরপরে আল্লাহ নবী আসালামুদ পেশ করবো আল্লাহমাসলাহ্মী মোহাম্মদ কামাল সাল্লা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না হামিদুম মজিদ আল্লাহ মুবারিকা আলা মোহাম্মদ পয়ালা আলী মোহাম্মদ কামা বারক আলা ইব্রাহিম পয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা মাজিদ এর মজিদ এরপরে আজহানের পরে যেটা দোয়া আসে এই দোয়াটি আমরা পড়বো তাহলে আল্লাহ আল্লাহনবী ইসা প্রকৃত মহব্বতের দাবি এটাও যে আল্লাহ নবী ইসা আসলামের যে আদর্শ আমাকে দিয়েছেন সে আদর্শের ভিতরে এটাও অন্তর্ভুক্ত যে আজহানের পরে তার জন্য ওসিলার জন্য দোয়া করা এরপরে যেটা বিষয় সেটা হলেই যে তার মহব্বতার প্রকাশ করার মাপকাঠি হিসাবে ভিতরে নতুন কিছু আবিষ্কার করা এখানে বুঝতে যেন কেউ ভুল না করেন যে আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইসারা যে আল্লাহ হাদিস বর্ণনা করেন উনি বলেছেন মান আমরিনা হা সেটা প্রত্যাখ্যাত সেটা অগ্রহণযোগ্য তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উনি আমাদেরকে নিষেধ করেছেন শরীয়তে যে বিষয়ে দিক নির্দেশনা নেই সে বিষয়ে আমরা করতে যাব না এখানি প্রত্যেকটা বিষয়ে আমরা যেটা চেষ্টা করব সেটা হলে আল্লাহ নব্বী সাল্লাম থেকে যেই কাজ যতটুকু সাব্যস্ত হয়েছে অতটুকুই আমরা করব তার চেয়ে বেশি করবো না এখন মুখে যদি আমি দাবি করি আল্লাহ নবী সালামের মোহাব্বতের এবং সেই দাবি করতে যে আমার নিজের মন আমল করলাম তাহলে সেটা যদি শরীয়তের অন্তর্ভুক্ত না হয় শরীয়তে যদি না থাকে তাহলে সেটাই বেদাত বলে আখ্যায়িত হবে তো আল্লাহ নবী সালামের ভালোবাসা যদি আমরা পেতে চাই ভালোবাসার ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকতে হবে তার সন্ন্যতির উপর আমল করা এবং নিজেকে সব রকম বেদাত থেকে দূরে রাখতে হবে আল্লাহ নবীসাল্লাম উনি প্রত্যেক জুমার খুদ্ দিতেন সে ভাষণটা হলেই ফা ইন্না খি কিতাবুল্লাহ উনি বলছেন হাদিসি কিতাবুল্লাহ সবচাইতে সুন্দর এবং উত্তম কিতাব কিতাব আল্লাহ রব আলিনের প্রেরিত কিতাব ও খাই হাদি হাদিউ মুহাম্মদিন সাল্লাহ এবং সবচেয়ে উৎকৃষ্ট হেদায়ত সেটা হল নবী মোহাম্মদুর রাসুল্লাহ হেদায়ত ও সার্লুর মহাদাসা তুহা এবং পৃথিবীর সবচেয়ে নিতকৃষ্ট যেটা কাজ সেটা হল মহাদাসা তুহা দিনের ভিতরে কোন বাড়তি কাজ করা শরীয়ত এটাকে সবচাইতে নিতকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন কারণ যদি চো এর চেয়ে আরো কত বড় মারাত্মক মারাত্মক গুণা আছে আল্লাহর সঙ্গে শেরিক করা কত বড় মারাত্মক গুণা জিনা করা এটা কত বড় মারাত্মক গুণা আল্লাহ নবী সালামী হা ওমিন যে কোনো মোমিন সে যখন জিনা করে জিনা করা অবস্থায় সে মুসলমান থাকে না তা ইমান তার কাছে থাকে না ইমান তার থেকে চলে যায় তাহলে এত বড় একটি মারাত্মক কাজকেও আল্লাহ নবী সাল প্রত্যেক খুদবায় উনি নিয়ে আসতেন না সালাত আদায় করা নামাজ পড়া শরীয়তের একটি কত বড় গুরুত্বপূর্ণ রুকুন কিন্তু সেটাও উনি প্রত্যেক জুমায় নিয়ে আসতেন না কিন্তু উনি প্রত্যেক জুমাই এই খুদবাটি উনি কেন দিতেন ফাইন খায় কিতাবুল্লাহাদি আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার মৃত্যুর পরে যারা দুনিয়ায় আসবে তখন তারা তাদের দিনের ভিতরে অনেক রকম পাবে। পাবেলা পাবে তার অর্থ হলেই যে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষেরা অনেক কিছু দিনের ভিতরে তারা বাড়তি করার চেষ্টা করবে তো সেই ক্ষেত্রে আল্লাহ নবীল আমাদেরকে বলেছেন যে তখন সেই সময় তোমাদের কাজ হবে যে তো আলাই কুমবে রাশিদিন। সেই ক্ষেত্রে তোমাকে ফলো করতে হবে তোমাকে দেখতে হবে যে আমার সন্নত কোথায় খোলাফা রাশি দিনের সন্ন্যতটা কেমন সেটাকে দাঁত দিয়ে শক্ত করে ধরে থাকতে বলেছেন এখন একটু বিরতি বিরতির পর আবার আপনাদের সামনে আসবো অমা তৌফিক ইহ রমضان হল للصيام واطلاقه السلام عليكم ورحمه الله আমি মোহাম্মদ هاشিম মাদানি বিটিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি ماہ রমজানের Mubarak bad चौतरी भलोदा तुम भलो दिए मंद के प्रतिहत करो तुम देखे जरा तुम बिरोधिता करम बंधु शत्रु के परित ना कर रमजान मास मास कुर नाजिल कर लायलतुल कदर सियाम মাসে আবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন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 জানুন দেখুন রানের বি আলহাম আলমিনফিল বিরতির পরে আপনাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা জানি আমার আলোচনা শুরু করছি আমি বলছিলাম যে আল্লাহ নবী সাহা আসলামের মহব্বতের মাপকাঠি হিসাবে এটাও একটা বড় মাধ্যম যে উনি যে আদর্শ রেখে গেছেন সন্ন্যত রেখে গেছেন এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এটার উপর আমল করতে হবে এবং নিজে সব ধরনের বাড়তি কাজ বা বেদাত থেকে মুক্ত থাকতে হবে কারণ আল্লাহ নবী সাহাশালাম উনি প্রত্যেক জুমার খুদবাই উনি যে ভাষণ দিতেন সে ভাষণটা হলেই সবচাইতে সুন্দর এবং খৈরুল হাদি হাদিউ মুহাম্মদিন এবং সবচেয়ে উৎকৃষ্ট হেদায়ত সেটা হল নবী মুহাম্মদ রসুল্লাহামের হেদায়ত ও সার্লুর এবং পৃথিবীর সবচেয়ে নিতকৃষ্ট সেটা মহাদশা তুহা দিনের ভিতরে কাজ করা আখ্যায়িত করেছেন কারণ যদি আরো কত বড় মারাত্মক গুণা আছে আল্লাহর সঙ্গে শেরিক করা কত বড় মারাত্মক গুণা জিনা করা এটা কত বড় মারাত্মক গুণা আল্লাহ নবীল লাহু মুমিন। যে কোনো মমিন সে যখন জিনা করে জেনা অবস্থায়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 যে তোফা আলাই কুমবে দাঁত দিয়ে শক্ত করে এবং বলেছেন আসলে এর ক্ষতিটা কত ক্ষতিটা হলেই যে আমি যখন দিনের ভিতরে কোনো বাড়তি কাজ করব তার অর্থ হলে এই আমি যেন এটা বুঝতে চাচ্ছি যে আল্লাহ নবী সাহা সালাম যেই কাজ যতটুকু করেছেন যতটুকু করতে বলেছেন আমার নাজাতের জন্য অতটুকুই যথেষ্ট নয় অথবা এটা বুঝাতে হবে যে আমি যেটা ভালো মনে করছি এই ভালো আল্লাহ নবী আসালাম হয়তো তিনিও জানতেন নাউজ অসম্ভব যে কাজের ভিতরে মঙ্গল আছে ভালো আছে সেটা আল্লাহ নবীলাম আমাদেরকে বলেন নাই এটা অসম্ভব এটা হতেই পারে না বিধায় এই বিশ্বাস থাকতে হবে এই এক থাকতে হবে ইমান থাকতে হবে যে সত্যিকার অর্থে আল্লাহ নবী সাহাশ্লামের ভালোবাসা মহাব্বত এবং তার এতের মাধ্যমেই আল্লা পাকের সন্তুষ্ট অর্জন হবে কিন্তু দিনের ভিতরে বাড়তি কাজ করার মাধ্যমে কখনোই সেটা অর্জন করা সম্ভব নয় এই ক্ষেত্রে আমি যে বিষয়টি আপনাদেরকে বিশেষভাবে দৃশ্যে আকর্ষণ করব সেটা হলেই যে আমরা এ বিষয়ে আল্লা নবী সাহামের রেখে যাওয়া আদর্শ কোরআন এবং হাদিস কোরআনে তর্জমা পরব কোরআনে তাফসির বিভিন্ন ভাষায় এখন বের হয়েছে সেই তাফসির আমরা পড়বো আল্লাহ নবী সাহসালামের রেখে যাওয়া যে হাদিস সন্নুত আছে এই সুন্নুত বিভিন্ন ভাষায় এখন অনুবাদ হয়েছে বাংলা ভাষায় অনুবাদ হয়েছে আসুন আমরা বোখারি শরীফের বাংলা সেটা কিনি সেটা কিনে আমরা বাড়িতেই বসে আমি আল্লাহ নবী সাল সালামের আদর্শ সেখান থেকে শিখি এবং তার উপর আমল করার চেষ্টা করি এটা যদি আমরা করতে পারি তাহলে তার ভালোবাসার যে সত্যিকারী দাবি এটা আমাদের প্রকাশ হবে আমাদের জন্য এখন যেটা করণীয় কাজ সেটা হলেই যে আল্লাহ নবী সাল সালামের আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করা আমার চেহারা কেমন হবে সেটা আল্লাহনবী আসালামের আদর্শ থেকে নিব আমার লেবাস পোশাক কেমন হবে আল্লাহনবী ইসা আদর্শ থেকে নিব আমার সালাদ আদায় করা কেমন হবে আল্লাহনবী ইসা আদর্শ থেকে নিব আমার জীবনের সব কিছু আল্লাহ ইসলামের আদর্শ থেকে নিতে পারলেই আমি পক্ষে প্রকৃতপক্ষে আল্লাহনবী সাহাশ্লামের মহব্বতের দাবিদার হব। এখানে আমি একটি জিনিস উল্লেখ করা প্রয়োজন মনে করছি সেটা হলেই যে আল্লাহনবী ইসা ভালোবাসতে যেয়ে অনেক মানুষ আমরা কিছু ভুল করে থাকি এবং সেই ভালোবাসার মাধ্যম এবং মাপকাঠি আর পদ্ধতি কোরআন এবং হাদিস থেকে না নিয়ে নিজের মন গড়া অথবা কোনো ব্যক্তির বা কোনো আলেমের মতকে অবলম্বন করার কারণে শরীয়তের অনেক ক্ষেত্রে আমরা আর একটা মারাত্মক ভুল করে ফেলে দেই সেই ভুলের ভিতরে আমরা বাস্তবে কিছু মানুষকে আমরা দেখতে পাই তারা হলেই যে আল্লাহ নবী সালামের ভালোবাসা তারা প্রকাশ করতে যে। আল্লাহ নবী সালাম তারা অনেক বেশি করিও না বাড়াবারি করিও না এবং আল্লাহ নবী সাহা তিনিও হাদিসে বর্ণনা করেছেন তরুণী কামা তা এই সাবুন মারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেমন নাকি বাড়াবাড়ি করেছে আমাকে বলো আল্লাহর এবং তারা আল্লাহ বলছেন ওহি আসে না আর আমার কাছে ওহি আসে তাহলে আল্লা নবী সালাম উনি মানুষ ছিলেন আর মানুষেরা মাটির তৈরি মানুষের পিতা আদম আলাই সালামকে পাক মাটি দিয়ে তৈরি করেছেন এবং পরে ওনার পাঁচরের হাড্ডি থেকে আল্লাপাক ওনার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তারপরে এই দুইজনের মাধ্যমে আল্লাপাক এই পৃথিবীর আল্লাহ নবী সাল বলেছেন তৈরি করেছেন ফেরেস্তারা এরা আলাদা আল্লাপাক তাদেরকে নূর থেকে তৈরি করেছেন বা খুলি কাতিল নার আর জিনদেরকে দের কে তৈরি করেছেন আগুন থেকে নার থেকে খলিক আদম মিন ত आदम के पटी आदमी आश्चर्य होत आल्लाबी सामने बड़ा बाधा छोटा हल यही मनी करत आल्लाबीम मानूष तर सामने जन्मग्रहण कर মানুষের যেগুলি গুণাবুলি আছে যালত আছে সবকিছু আল্লাহ তারা তারা হয়ে জিজ্ঞাসা করতেন এটা কেমন একটি রসুল তাম সে খানাও খায় ও ফিল আসোক এবং সে বাজারেও চলাফেরা করে এরপরে বলছেন পাক আমাদেরকে একজন রসুল মালাই কে ফের আল্লাপাক কেন পাঠান তারাও বুঝতেন বিশ্বাস করতেন আল্লাহ আল্লাহ আল্লাহ পাক নিজেই বলেছেন সুরে আল ইমরানেছেন নিশ্চয় আল্লাহ এহসান করেছেন মান্না তাদের প্রতিহান করেছেন উপকার করেছেন কিভাবে যে আল্লাহ করেছেন যে রসুল কি করেন আয়াতিহি ও আল্লাহর আয়াত তাদের উপর তেলাওয়াত করেন ওয়ুজাক কিহিম তাদেরকে শিরিখ থেকে পবিত্র করেন ওয় আল্লাহ কিতাব তাদেরকে কিতাব কোরআন এবং হেকমত দান করেন তাহলে করেছেন আল্লাহ বলছেন তোমাদের আল্লাহ এবং তার রসুল যে মাপকাটি দিয়েছেন তার চেয়ে আগে বাড়া যাবে না উনি আল্লাহর বান্দা এবং তার রসুল পার্থক্য এতটুকু যে আল্লাপাক ওনাকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ পাক ওনাকে সমস্ত গোনা থেকে হেফাজত রেখেছেন মাসুম বানিয়েছেন এবং আল্লাহ পাক ওনার প্রতি ওহিনাজেল করেছেন এবং এই ওহিন নিয়ে উনি আমাদের কাছে পৌঁছান এটাই পার্থক্য বিধায় ওনাকে মহব্বত করতে যে ওনাকে নিয়ে বিষয়ে বাড়াবাড়ি করে এটা মোটেই শরীয়ত আমাদেরকে বলে নাই এরপরে যেটা বিষয় সেটা হলে আমরা অনেকে বলে থাকি যে আল্লাহ যদি নবীকে সৃষ্টি না করতো তাহলে আল্লাহ পৃথিবী আসমানকে সৃষ্টি করতো না এবং একটা হাদিস আমরা বলে থাকি সেটা হলে লাহ খালাক্তু কে মা খাল আফলাক হে রসুল আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে পৃথিবীর সৃষ্টি করতাম না যদিও এই হাদিসটি ইমাম জাহাবি রাহেমহল্লা মৌজু আহ উনি মৌজু বলে করেছেন এবং ওনাকে মহাব্বত করতে যে যেরকম বলি এটাও যেরকম ঠিক নয় ঠিক সেরকম এটাও বলা ঠিক নয় যে পাক ওনাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম এটা কথা ভুল আল্লাহ পাক সুরে জারিতে বলছেন আমার খালাক্তুল জিন এবং মানুষদেরকে আমি এবার জন্য সৃষ্টি করেছি বিধায় আমরা আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা আছে এটাকেই ফলো করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন আমল করা তৌফি দান করেনা আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলিকুম আলহামী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 They're I see on on TV people talking trash about the way I be but what they got on me cuz we ain't great just we the only ones with our heads on straight don't know how your head looking down if you eat the curry the best in the town M U -S -S -M, I'm so blessed to be with them M U -S, S L I M I'm so blessed to be with them watch little wonders at their best পরীক্ষা আমি হাসিমাদি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার देख इम नैतिकता देख आदबी बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच टाय बांगलेश पांच टारतेलाय